स्तम्भित करलो से देखे आनंदे हाँ शक्ति हारिए फेल जिन निजे पाए भर कर दाड़ी थकते हैं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 যারা তাদের মালিককে ভয় করে তাদের জন্য থাকবে প্রাসাদের উপরে প্রাসাদ গুরাফুন মিন ফিহা গুরাফুন প্রাসাদের উপরে প্রাসাদ যার পাদদেশে বা যার তলদেশ দিয়ে ধারা প্রবাহিত হতে থাকবে এটা হচ্ছে আল্লাহ আল্লাহাল ওয়াদা এবং আল্লাহ তার ওয়াদার বর্খালাভ করেন না আমরা বলেছি যে জান্নাতে পৃথিবীর মতো সীমাবদ্ধতা থাকবে না ত্রুটি থাকবে না কেননা দুনিয়াতে সবকিছুই সীমাবদ্ধ কোনো কিছুই ত্রুটিমুক্ত নয় কিন্তু জান্না এক ভিন্ন স্থান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 পুরানোর পর সেটা লাল বর্ণ ধারণ করেছে এবং এরপর আরো এক হাজার বছর পুরানোর পর সেটা কালো বর্ণ ধারণ করেছে কাজে চিন্তা করতে পারেন কত ভয়াবহ কালো বর্ণের আগুন। দুনিয়ার উপাদানগুলো আখিরাতের উপাদানগুলোর সাথে শুধুমাত্র নামই মিল থাকবে কিন্তু পরিমাণ এবং গুণগত মানের দিক থেকে সম্পূর্ণ ভিন্ন যেমন দুনিয়াতে আপনারা পানি দুধ মধু ইত্যাদি দেখেছেন একইভাবে জাননাতেও পানি থাকবে দুধ থাকবে মধু থাকবে কিন্তু পৃথিবীর পানি পৃথিবীর দুধ পৃথিবীর সাথে জান্নাতের পানি দুধ এবং মধুর বিশাল পার্থক্য থাকবে সম্পূর্ণ ভিন্ন জান্নাতে আপনি যে লাভ করেছেন সেটা হবে মুক্তর মতো যার ভেতরে থাকবে শুধু প্রশান্তি আর প্রশান্তি থাকবে না কোনো শব্দ দূষণ থাকবে না কোনো ক্লান্তি দুনিয়াতে আপনি আপনার শ্রেষ্ঠ বিশ্রামের স্থান চিন্তা করতে পারেন কোলাহল মুক্ত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 এবং চিন্তা করুন যখন এই সামনে দাঁড়িয়ে আছেন এবং রাসুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ এই প্রাসাদগুলো গুলো কাদের জন্য কারা এই প্রাসাদ লাভ করবে এবং সেই বেদুইনটি এই প্রশ্ন কেন কারণ সে এমন ভাবে তার দৃশ্যপটে এই প্রাসাদ গুলোকে ফুটিয়ে তুলছিল যেন সেই প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে তার মনে প্রশ্ন এই কে পাবে কারা সেই সৌভাগ্যবান ঠিক যেভাবে দুনিয়াতে আপনি একটি একটি স্থানে যাচ্ছেন হঠাৎ খুব সুন্দর বাড়ি দেখতে দেখে আপনার মনে প্রশ্ন জাগল এত সুন্দর বাড়ি কে থাকে ঠিক একইভাবে এই বেদইন তিনি যেন জান্নাতে সেই প্রাসাদের সামনে নিজেকে উপস্থাপন করেছিলেন দেখতে পাচ্ছিলেন তার মনে প্রশ্ন জেগে উঠল এই প্রাসাদে কে থাকবে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 কিংবা যে ব্যক্তি এই বাসস্থান নির্মাণ করছে সে নিজেই মারা যেতে পারে কিন্তু জান্নাতের এই বাড়ি এটা হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা কাজেই আপনি অবশ্যই চাইবেন কিভাবে আমরা নিজেদের স্থায়ী সম্পত্তির পরিমাণ বৃদ্ধি করতে পারি কিভাবে জান্নাতের প্রাসাদের সংখ্যা বৃদ্ধি করতে পারি এর কোনো উপায় আছে কি উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই প্রথমত যদি আপনি আল্লাহ মোহনতাল সন্তুষ্টির জন্য আল্লাহ মোহামান তাল্লাহকে খুশি করার জন্য একটি মসজিদ নির্মাণ করেন আল্লাহ করে দিবেন একটি মহল নির্মাণ করে দিবেন এবং আমরা জানি সেই সুননা সালাহ হচ্ছে ফজরের আগে দুই রাকাত জোহরের আগে চার রাকাত এবং জোহরের ফরজ সালাতের পরে দুই রাকাত মাগরিবের পরে দুই রকাত এবং ইসার পরে দুই রকাত সালাদ এভাবে ব্যক্তি আদায় করে তাহলে তার জন্য জান্নাতে একটি হবে অথচ জান্নাতে যেখানে আপনার স্থায়ী নিবাস স্থায়ী সম্পত্তি সেখানে আপনি প্রাসাদ নির্মাণ করতে পারছেন শুধুমাত্র দৈনিক বারোর আকাত সুন সালাত করার মাধ্যমে কাজে আমাদের অবশ্যই উচিত এই অসাধারণ প্রস্তাবটিকে গ্রহণ করা আমরা আল্লাহ প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করে দেন জান্নাতি স্ত্রীদের প্রসঙ্গে করা যাক আপনি যখন জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে একটি দৃশ্য আপনার হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছিল আপনার জান্নাতি স্ত্রী আপনার সামনে দাঁড়িয়েছিলেন তিনি আপনাদেরকে তাকিয়ে হাসছেন আপনার পা যেন জান্নাতের জমিনে আটকে গেল আপনি রূপে মুগ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন তিনি আপনার জান্নাতের স্ত্রী হন উভয় ক্ষেত্রেই তারা হবেন অপরূপ সুন্দরী আপনি দেখতে তার রূপে মুগ্ধ হয়ে সেখানে এমন রূপ যা পৃথিবীর কোন কিছুর সাথে তুলনা করা যায় না আল্লাহ ভাঙতওয়ালা তিনি বলেছেন তারা হবে সমবয়সের প্রেম সোহাগিনী আল্লাহ সুহাম তাল অন্যত্র আরো বলেছেন তারা হবে সমবয়স্কা পূর্ণ যৌবনা তরুণী অকা ত জান্নাত সম্পর্কে লিখতে গিয়ে একজন আলেম তিনি বলেছেন একজন মানুষ তার জান্নাতির স্ত্রীর রূপে হয়ে চল্লিশ বছর পর্যন্ত তার দিকে অপলক থাকবে। এবং এই সুন্দরীরা তারা সৌন্দর্য এই কারণে লাভ করেনি যে দুনিয়াতে কোনো একটি প্রতিযোগিতায় কিছু মানুষ তাদেরকে ভোট দিয়ে বিজয়ী ঘোষণা করেছে বরং এখানে যিনি সৌন্দর্যের সার্টিফিকেট দিচ্ছেন তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ সুফহান আল্লাহ সুহান্লাহ তাদেরকে সুন্দর বলেছেন এবং এটাই আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট তারা কত সৌন্দর্য মন্ডিত হবেন আল্লাহ সুন্দর সেখানে থাকবে সৎ স্বভাবের অনিন্দ সুন্দরী রমনীরা সুতরাং তারা শুধুমাত্র দৈহিক সৌন্দর্যেই সৌন্দর্য মন্ডিত হবেন না শুধুমাত্র সুন্দরী নন বরং তারা সৎ স্বভাবেরও হবেন এবং আল্লাহ সুবাহ তাল্লাহ যখন তাদের এই সৌন্দর্য বর্ণনা করেছেন তখন বুঝতেই পারছেন তাদের এই সৌন্দর্য নিয়ে আর কোন সন্দেহ সৌন্দর্য জন্য উদাহরণ পেশ করে সহজ করে বলেছেন বুখারিতে আনাস বিন মালিক থেকে বর্ণিত হারিসে জান্নাতের একজন নারী যদি পৃথিবীতে উকি মারত তাহলে এই আসমান এবং জমিন আলোয় ভরে যেত তার মধ্যবর্তী অংশ সুগন্ধে ভরে যেত এবং সেই নারীর মাথার দোপাটটা এই পৃথিবী এবং তার উপরে যা কিছু আছে সবকিছুর করে দেখুন জান্নাতের একজন নারী যদি শুধুমাত্র এই দুনিয়াতে উকি মারত তাহলে আসমান এবং জমিন মধ্যবর্তী স্থান আলোয় আলোকিত হয়ে যেত সূর্য যা থেকে আমরা আলো লাভ করি দুনিয়া আলোকিত হয় সেই সূর্য আমাদের থেকে অনেক দূরে অবস্থিত অনেক দূরে থাকা সত্ত্বেও সেটা পৃথিবীকে আলোকিত করে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 এবং যার কারণে দেখতে যাচ্ছিলেন এবং রাসুলাম সেটা দেখে তাদেরকে বললেন এই কাপড়টা দেখে রাখো জান্নাতে সাদ বিন মুের রুমাল এর থেকে উত্তম অর্থাৎ রাসুল্লাহ একটি সামান্য উদাহরণ পেশ করে বললেন জান্নাতে সাদ বিন মুের যে রুমালটি হবে সেটাও এর থেকে বহু উত্তম হবে সুতরাং মূল কথা জান্নাতের সবকিছু সবকিছু এই পৃথিবীর থেকে বহু গুণে উত্তম হবে এবং জান্নাতের নারীদেরকে আমরা যেভাবে জানলাম তারা বিশেষভাবে তৈরি ঠিক তেমনি ভাবে জান্নাতের পুরুষরাও বিশেষভাবে বর্ণিত আছে জান্নাতে আমাদের উচ্চতা হবে আদম আলাহি ইসাল্লামের সমান আমাদের সৌন্দর্য হবে ইউসুফ আলাহ ইসাল্লামের মতো এবং আমাদের বয়স হবে ইসা আলাহিসাল্লামের সমান অর্থাৎ ৩৩ বছর যখন তিনি দুনিয়া থেকে আলাস মোহাম্মদাল্লাহ তাকে উঠিয়ে নিয়েছিলেন তখন ঈসা আলাহিসাল্লামের বয়স ছিল তেত্রিশ বছর এবং সেটাই হবে প্রত্যেক জান্নাতি ব্যক্তির বয়স এবং জান্নাতে পুরুষদের শক্তি সামর্থ্য হবে অনেক বেশি ত্রিবিধিতে বর্ণিত একটি হাদিসেলা বলেছেন জান্নাতে একজন পুরুষের শক্তি হবে পৃথিবীর একশো জন পুরুষের সমান সুতরাং জান্নাতের সব কিছুই বহুগুণে বৃদ্ধি করে দেওয়া হবে হতে পারে সেটা পরিমাণের দিক থেকে কিংবা গুণগত মান উভয় দিক থেকেই এবং হুড়দের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেছেন জান্নাতের নারীদের অস্থি তাদের কাপড়ের ভেতর দিয়ে দেখা যাবে এবং এই বিষয়টা যখন আমরা হাবিস থেকে শুনি যখন আমরা নিজেরা কল্পনা করতে যাই যে জাননাতে নারীদের অস্থি মজা তাদের কাপড়ের ভেতর দিয়ে দেখা যাবে সেভাবে বর্ণনা করেছেন যেভাবে তিনি দেখে এসেছেন এবং আমাদের কাছে তিনি এটাকে পৌঁছে দিয়েছেন এর মানে এই নয় যে আমরা যখন কোন কিছু কল্পনা করতে পারছি না সেটা সুন্দর নয় বরং জান্নাত হচ্ছে একটি ভিন্ন জগৎ সুতরাং আপনি জাননাতে সেই সফরে যখন আপনার প্রাসাদের সামনে দাঁড়িয়েছিলেন আপনার স্ত্রীকে দেখে আপনি সেখানে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পলক্ষিণ কাটিয়ে দিয়েছেন বহু বছর এবারে আপনি আপনার প্রাসাদে প্রবেশ করেছেন এবং এই প্রাসাদে প্রবেশ করার পর আপনি যা দেখছেন সবকিছুই আপনার কাছে নতুন মনে হচ্ছে সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা এটা কি তুলনা করতে পারি আমরা একটি শিশুর সাথে একটি শিশুর ক্ষেত্রে দুনিয়াতে আমরা কি দেখতে পাই शिशु जो मजा पलख बड़ी फार्णीचार देखे अपनी अभिभूत हो जा घर थे घरे उठब्ला তাতে থাকবে সুসজ্জিত উঁচু উঁচু আসন সাজানো থাকবে নানান ধরনের পানপাত্র আরামায়সের জন্য থাকবে সারি সারি গালিচা এবং রেশমের বালিশ জান্নাতের এই আসবাবপত্র গুলো এটা এমনভাবে ভাবে সাজানো থাকবে এই সাজানোটাও হবে একটা সৌন্দর্য অসাধারণ একটি ব্যবস্থা ইন্টেরিয়র ডিজাইন ফার্নিচার যেভাবে সাজিয়ে রাখা হয়েছে সেটাই আপনাকে মুগ্ধ করে দেবে কল্পনা করুন যে একজন ফেরেস্তা তাকে শুধুমাত্র এই কাজের জন্য নিয়োগ দেওয়া হবে যে তিনি আপনার বাড়ির আসবাবপত্রগুলো কিভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় সেই ব্যাপারে তিনি পারদর্শী এবং এই অসাধারণ ফার্নিচার কেনার জন্য আপনাকে কষ্ট করতে হবে না দুনিয়ার মতো আপনার স্ত্রীকে সাথে নিয়ে মার্কেটে ঘুরতে হবে না বরং এই সবকিছুই আপনার জন্য আগে থেকেই তৈরি করে রাখা আছে আপনার সাথে আপনার স্ত্রীও সেই সব আসবাবপত্রের অসাধারণ সাজসজ্জা কারু কাজ বিন্যাস দেখে অভিভূত হয়ে পড়বেন এবং হয়তো আপনাদের মনে পড়তে পারে এবং সেই সুন্দর আল্লাহ সু আরো বলেছেন তারা এবং তাদের সঙ্গিনীরা সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনের উপর হেলান দিয়ে বসে থাকবে আল্লাহ অন্যত্র তারা শ্রেণীবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে আমি তাদেরকে আয়তলোচনা হুরদের সাথে বিবাহ আবদ্ধ করে দেব আল্লাহ সুবাহ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 কারণ জান্নাতে আপনার কোনো তাড়াহুড়ো থাকবে না কোনো কাজের চাপ থাকবে না মিটিং থাকবে না সময়ের কোন চিন্তা থাকবে না আপনার সময় হবে অফুরন্ত আপনার হাতে প্রচুর সময় কাজে আপনার মন যা চায় আপনি তাই করতে পারবেন এমন হবে যে আপনি আপনার প্রাসাদ থেকে বের হলেন বাগানে বের হলেন ঘুরতে বের হলেন দেখলেন একটি সুন্দর গোলাপ ফুল সেটা সৌন্দর্য উপভোগ করার জন্য আপনি হয়তো সেখানে এক বছর বসে থাকলেন সেই ফুলের দিকে তাকালেন পাপড়িগুলো দেখলেন বছরের পর বছর আপনার চলে গেল কারণ আপনা সেখানে কোনো কাজ করতে হবে না কোনো তারা থাকবে না আপনার স্ত্রী জানাতে সেই হেলান দেওয়া উপর বসে মাসের পর মাস কাটিয়ে দিচ্ছেন এবং আপনারা হয়তো গল্প করছেন আপনাদের কবরের সময় নিয়ে কি দিবস কেমন কাটলো সেগুলো নিয়ে আপনারা গল্প করছেন তখন আপনার স্ত্রী হয়তো আপনাকে বলে উঠলেন চলো আমাদের অন্যান্য সম্পত্তিগুলো গুলো দেখে আসি আল্লাহ মহামতাল আমাদেরকে আর কি কি নিয়ামত দিয়েছেন চলো আমরা দেখে আসি আপনি তখন হয়তো বলছেন যে না আমি এখনো আসলে এই সুন্দর থেকে উঠতে চাই না আপনি বলছেন যে না এত সুন্দর থেকে আমি এখনই উঠতে চাই না আর একটু বসব আপনার স্ত্রী আপনাকে বলবেন দেখো দুনিয়াতে তুমি আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাওনি এখনো তুমি বসে আছো চলো আমরা যাই আল্লাহ মহামতাল আমাদেরকে যা দিয়েছেন সেটা দেখে আসি আপনার স্ত্রীর কথা শুনে আপনার দুজন বের হয়ে গেলেন জান্নাতের বাগানের বাগান জান্নাতের সর্বনিম্ন স্তরে যে ব্যক্তি থাকবে তাকে এই পৃথিবীর পরিমাণ জায়গা দিবেন। আর যদি আমরা সবচেয়ে উচ্চ স্তরের কথা বলি তাহলে আমাদের মনে হয় যে মাইল এককে দূরত্ব হিসাব না করে আমাদেরকে আলো প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে আলোক বর্ষ একক হিসাব করতে হবে জান্নাতের এক স্তরের সাথে আরেক স্তরের পার্থক্য হবে এতটাই বিশাল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 এত অসাধারণ সেই সুবাস যেটা আপনাকে প্রায় পাগল করে দিচ্ছে আপনি অবাক হয়ে এই সুগন্ধ কোথা থেকে আসছে আপনি সেই গিয়ে যখন নিচে তাকালেন দেখতে পেলেন মাটি থেকে সেই সুঘ্রাণ আসছে আপনি সেই মাটি হাতে নিলেন এবং দেখতে পেলেন এই জান্নাতের মাটি হচ্ছে বিশুদ্ধ পিওর সাদা মেশকের তৈরি আপনার তখন মনে হবে হয়তো আপনার জন্যই এই মাটি বিশেষভাবে নির্মিত কিন্তু না আপনি যখন বাইরে বের হলেন দেখতে পেলেন পুরো এবং তার মাটি হবে আপনার কানে পানির আওয়াজ ভেসে আসলো আপনি আপনার গাইডকে জিজ্ঞাসা করলে কিসের আওয়াজ শুনতে পাচ্ছি সে বলবে এটা হচ্ছে আপনার নদী যা আপনার প্রাসাদের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আপনি সেই স্বচ্ছ পানির নদী কাছে গেলেন সেখান থেকে পানি পান করলেন এবং সাথে সাথে আপনি উপলব্ধি করলেন যে এই পানি পানি দুনিয়ার থেকে সম্পূর্ণ ভিন্ন। কাজেই এর অসাধারণ হয়ে আপনি সেখানে বসে কাপের পর কাপ পানি পান করতে থাকলেন লক্ষণীয় জাননাতে যখন আপনি পানি পান করবেন এটা কিন্তু আপনি তৃষ্ণা মেটানোর জন্য পান করবেন না কারণ একজন জান্নাতশী জান্নাতে প্রবেশ করার পূর্বেই এমন এক পানীয় পান করে এসেছে যার পর আর তার কোনো দিন তৃষ্ণা পাবে না সেটা কি ছিল সেটা ছিল হাসরের ময়দানে আল হাউজ আল কাউসারের পানি আপনারা জানেন তিয়ামতের দিন আল কাউসারের যে নদী রাসুল্লাহ লাভ করেছেন আল কাউসার নামে যে নদীটি আল্লা তাকে দিয়েছেন সেই নদীর পানির একটি অংশ হাসরের ময়দানে নিয়ে হবে এবং হাউজে রাখা হবে আল হাউজ আল কাউসার এবং সেখানে কে দাঁড়িয়ে থাকবেন সেই পানি পরিবেশন করার জন্য দাঁড়িয়ে থাকবেন স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ তিনি তার জন্য জন্য তাকে যারা অনুসরণ করেছে তাদের তিনি সেখানে অপেক্ষায় থাকবেন নিজ হাতে পানি ঢেলে দিবেন নিজ হাতে পরিবেশন করবেন ভাবতে পারেন রাসুল্লাহ সালাইসাল্লাম নিজের হাতে আপনাকে পানি পান করানোর জন্য হাউজ আল কাউসারের পাশে অপেক্ষা করছেন আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন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 আল্লাহ বলে দিয়েছেন মগন উল্জন্য ও অনহ মিল্লি লম্যথমু ও অনহ রুম ইনহমিল হম কুিত্রিহিম কেমন হুয় খু পি সুখুমি পপালা কে যারা ভয় করে তাদেরকে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেখানে নির্মল পানির ঝর্ণা রয়েছে রয়েছে দুধের এমন কিছু ঝর্ণাধারা যার স্বাদ কখনো পরিবর্তিত হয় না রয়েছে পানকারীদের জন্য সুধার সুধার নহর সমূহ রয়েছে বিশুদ্ধ মধুর ধারা। আপনার গাইড আপনাকে জিজ্ঞাসা করছে আপনি কি যাবেন সেই ঝর্ণাগুলো দেখতে আপনি বলবেন হ্যাঁ চলো অবশ্যই কিন্তু সে বলবে তার থেকে ভালো একটা বিষয় রয়েছে চলুন সেটা আগে দেখে আসি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 এমন এক নদী যার কাদামাটি পর্যন্ত মেশকে তৈরি এবং যখন আপনারা এখানে একজন গাইড থাকবে আপনারা যখন জান্নাতে গিয়েছিলেন আমরা দেখতে পাচ্ছি তার সাথে একজন গাইড ছিলেন এবং তিনি ছিলেন ইব্রাহীল আল্লাহিস কাজেই আপনি যখন জান্নাতে ভ্রমণ করতে বের হবেন সেখানে আসলে আপনার গাইড থাকাতে কোন সমস্যা নেই এবং জান্নাতে।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 এদের চেহারায় নিয়ামতের সজীবতা তুমি চিনতে পারবে আটা বোতল থেকে এদেরকে সেই দিন বিশুদ্ধ তম পানীয় পান করানো হবে কস্তুর সুগন্ধ দিয়ে যার মুখ বন্ধ করা আছে এবং এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্যই তো প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত বলছেন যে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 জান্নাতের জান্নাতের এই াধারা ধারাগুলো আপনি দেখলেন একের পর এক দেখতে লাগলেন এবং বছরের পর বছর আপনার হয়ে গেল। পর হঠাৎ করলেন জাননাতে চাঁদ দেখতে পাচ্ছি না কোনো সূর্য নেই রাতও নেই দিনও নেই কাজে এই জাননাতে যেহেতু দিন রাত থাকবে না সেখানে ঋতুর আবর্তন থাকবে না গ্রীষ্ম শীত বসন্ত এইভাবে ঋতুগুলো পরিবর্তন হবে না তখন আপনি চিন্তা করতে লাগলেন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 এবং জান্ন দিন নেই সেখানে সময় আলো থাকবে এবং ইবনে তাইমিয়া রাহিম আল্লাহ তিনি বলেছেন জান্নাতে সূর্য নেই চন্দ্র নেই রাত নেই দিন নেই সকাল থেকে দুপুর আলাদা করা যাবে আল্লাহর আরস্যের নিচ থেকে আসা একটি আলোক মাধ্যমে धार्तन देखते थक अर्थात जन्नाते रात्रिना सकाल सन्धार्तन अपनी बुजते हैं सकाल दोपुर आल्बे नीच थे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 এই প্রশ্ন শুনে সাহাবারা হেসে উঠলেন কারণ তাদের মনে হলো যে এই প্রশ্নটা আসলে অবান্তর একটি প্রশ্ন রাসুল সাল্লাহাম বললেন তোমরা হাসছ কেন একজন মানুষ যে জানে না সে জানতে পারে একজন অজ্ঞ মানুষ একজন বিজ্ঞ মানুষকে প্রশ্ন করেছে এই কারণে তোমরা হাসছ রাসুল্লাহ সাল্লাহাম বললেন যে আসলে কোন প্রশ্নই হতে পারে না একজন মানুষ যদি না জানে সে অবশ্যই প্রশ্ন করতে পারে যে জানে তার কাছ থেকে জেনে নিতে পারে তারপর রাসুল্লাহ সাল্লাহাম সেই মানুষটি প্রশ্নের বললেন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 আপনার গাইড আপনাকে আরেকটি কমলা লেবু দিলেন এবং আপনি সেটা খেয়ে দেখলেন থেকেও সুস্বাদু ভিন্ন আগের কমলা লেবুর থেকে খাবেন পরবর্তী ফল পূর্ববর্তী ফলের থেকে বেশি সুস্বাদু হবে আল্লাহ সুত বলেছেন أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا যখনই তাদেরকে জান্নাতের একটি ফল দেওয়া হবে তখনই তারা বলবে এ ধরনের ফল তো ইতিপূর্বেও আমাদেরকে দেওয়া হয়েছিল কি মূলত এ ধরনের জিনিসই সেখানে দেওয়া হবে দেখুন লক্ষ্য করে এই করবেন তারা বুঝতে পারবেন পরবর্তী ফলের স্বাদ আগের ফলের থেকে ভিন্ন এবং আরো উত্তম দিন যাচ্ছে তাদের এই খাদদের স্বাদ ফলের স্বাদ আরো বৃদ্ধি পাচ্ছে তির্মিতির বর্ণনায়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 এবং এ কারণেই একজন পিতা যেভাবে সন্তানদেরকে বিভিন্ন উপদেশ দেন তাদের জন্য উত্তম জিনিসটাই পছন্দ করেন ঠিক সেভাবে ইব্রাহিম তিনি আমাদের জন্য সবচেয়ে ভালো বিষয়গুলো চেয়েছেন এবং যদিও ইব্রাহিম আলাহাম আজ থেকে বহু বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এরপরও তিনি মোহাম্মদ সাল্লি সাল্লামের উম্মাহকে সাহায্য করতে চেয়েছিলেন এবং যখন মোহাম্মদ সাল্লাম জান্নাতে গিয়েছিলেন তিনি তার অভিজ্ঞতা থেকে রাস্লাকে সাহায্য করেছেন তিনি বলেছেন বিশাল এবং জান্নাতের গাছ হচ্ছে কাদের ইব্রাহিম আলাহালাম যে সুসংবাদ আমাদেরকে পৌঁছে দিয়েছেন সেই অনুসারে যদি আপনি দুনিয়াতে বসে জান্নাতে বৃক্ষরোপণ করতে জান্নাতের বৃক্ষ লাভ করতে পারেন কেননা এই দুনিয়াটাই হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার স্থান আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি যদি আপনি চান জান্নাতের মূল্যবান ধন ভান্ডার ধন যদি আপনি চান তাহলে আপনাকে বলতে হবে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 এবং এটা পুরোপুরি প্রাকৃতিক হে অমর যারা সেই পাখি খাবে তারা আরো বেশি আনন্দে থাকবে আল্লাহ সুহানো বলেছেন এবং সম্মত পাখির মাংস নিয়ে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 আসা যাওয়ার পথে নির্দিষ্ট কিছু স্থান আপনি ঘুরে দেখেছেন পুরো দেশের তুলনায় না পারি আমাদের সমগ্র জীবনও শেষ করতে না পারি তাহলে চিন্তা করুন আলসুকাতার জান্নাতে যে সম্পত্তি আপনাকে আলসুকা জান্নাতে আপনাকে যে সম্পত্তি দিবেন সেটা দেখে শেষ করতে আপনার কত শত শত বছর লেগে যাবে আপনি যখন ঘুরে এসে আপনার প্রাসাদে ফিরে এসেছেন সেখানে আপনার জন্য আপনাকে পানীয় পরিবেশন করা হবে আল্লাহ বলেন ঘুরে ঘুরে বিশুদ্ধ সুরা তাদেরকে পরিবেশন করা হবে শুভ্র ও সমুজ্জল যা হবে পানকারীদের সুস্বাদু তাতে কোন রকম মাথা ঘুরানোর মতো ক্ষতিকর কিছু থাকবে না এবং তার কারণে তারা মাতালও হবে না এমনি কাসির রাহিমল তিনি বলেছেন যে এই পানীয় তাদের জন্য মাথা ব্যথার কারণ হবে না তাদেরকে মাতাল করে দিবে না মাদকতার কুপ্রভাব মুক্ত হবে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 সমস্ত খারাপ পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত পবিত্র এক প্রাণী এবং হয়তো অনেকে ভাবতে পারেন যে জান্নাতের বাসিন্দারা কেন খাওয়া দাওয়া করবে আল কর্তুবির রাহিম আল্লাহ বলেছেন জান্নাতের মানুষ তাদের ক্ষুদা নিবারণের জন্য খাবে না তৃষ্ণা মেটানোর জন্য পান করবে না দুর্গন্ধ দূর করার জন্য সুগন্ধি মাখবে না তারা এইসব করবে উপভোগ করার জন্য এগুলো হবে তাদের বিলাসিতা একজন মানুষ দুনিয়াতে যা কিছু ভালোবাসত সবকিছু সে জান্নাতে পাবে উপরন্তু অতিরিক্ত হিসেবে তার জন্য এমন সব বিষয়কে হিসেবে লুকিয়ে রেখেছেন যেগুলো সে জানেই না এত পুরস্কার তার জন্য থাকবে এবং জান্নাতে আমরা আইনদের সম্পর্কে কথা বলেছি জান্নাতে স্ত্রী সম্পর্কে কথা বলেছি এবারে আসুন সেই সম্পর্কে কিছুটা আলোচনা করা যাক অনেকে প্রশ্ন করতে পারেন যে একজন বোন তিনি যদি তালাক প্রাপ্ত হন ডিভোর্সড হন তাহলে জান্নাতে তিনি কার সাথে থাকবেন এবং যদি স্বামী স্ত্রী এক্ষেত্রে আমরা জানি যে একত্রিত এবং তাদের মধ্যে যদি পার্থক্য থাকে তাহলে যিনি নিচে থাকবেন মর্যাদায় তাকে উপরের স্তরে নিয়ে যাওয়া হবে আল্লাহ সুহামতাল্লাহ কাউকে নিচের স্তরে নামিয়ে আনবেন না বরং তার রহমতের মাধ্যমে তিনি মানুষদেরকে উপরের স্তরে উন্নীত করবেন আল্লাহ কুরানে বলেছেন জন্দিদ সরহমি অবসলহমি অবই অজিং ওমল ইয়দ্ো مِنْ এটা হচ্ছে এক চিরস্থায়ী সেখানে তারা নিজেরা প্রবেশ করবে স্বামী স্ত্রী তারা সাথে প্রবেশ করবে আল্লাহ সুবাহ আরো বলেছেন তারা এবং তাদের সঙ্গিনীরা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 প্রথমত আমরা বলতে পারি আসমা বিন আবু বকর সিদ্দিক জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল আসমা রাজিউলা তিনি তার পিতা আবুবকরের কাছে অভিযোগ করলেন যে তার স্বামী একটু কঠোর প্রকৃতি কঠোর স্বভাবের লোক আজুবাইর আওয়াম তিনি ছিলেন খুবই শক্তিশালী একটি মানুষ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 বীরত্বের কারণে সেই যুদ্ধের স্মৃতিচিহ্ন হিসেবে বর্ষার ফলাটিকে আবু বকর সিদ্দিক নিজের কাছে স্মারক হিসেবে রেখে দিলেন তাকে দেওয়ার জন্য তিনি অনুরোধ এবং আমৃত্যু তিনি সেই বর্ষাটিকে সাথে রেখে দিলেন স্মারক হিসেবে আবু বকরের মৃত্যুর পর ওমর ইবিনুল খাতাব রাজিউল্লাহ তিনি সেটা তার কাছে রেখে দিলেন আমৃত্যু রাখলেন এবং মৃত্যুর পর ওসমান ইবনে আফান রাজিউল্লাহ এবং এভাবে সর্বশেষে সেটা আব্দুল ইবনে জুবাইর জুবাইর রাজিউল্লাহুর ছেলে তার কাছে তিনি সেটাকে রাখলেন তো এটা ছিল সামান্য বর্ণনা যে তিনি জুবাই আওয়াম রাজি কি ধরনের ব্যক্তিত্ব তিনি ছিলেন শক্তিশালী একজন মানুষ যোদ্ধা কাজেই তার আচরণে কিছুটা কঠোরতা ছিল এ কারণে আসমার রদিউলান্না তার পিতার কাছে অভিযোগ করলেন এবং অভিযোগ শুনে আবুব কুর সিদ্দিক তিনি কি বলেছিলেন তার অভিযোগ শুনে আবুব কর সিদ্দিক বললেন যে হে আমার মেয়ে সবর করো ধৈর্য ধারণ করো কেননা কোনো একজন নারী যদি একজন সৎ স্বামী থাকে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 আমার আমরা আমাদের সম্পর্কে যতটুকু জানি তার থেকে আলাহ সুহামতালেন এবং আল্লাহ আরো জানেন আল্লাহ তাদেরকে তার সবকিছু পূর্ণভাবে দিবেন আল্লাহ সুহামতোলাহ জানেন সৃষ্টিগত পুরুষেরা একাধিক স্ত্রী চায় এবং এটাই বাস্তবতা কেউ যদি সেটাকে অস্বীকার করে তাহলে সেটা ভুল এবং আল্লাহ সুহাম্মাল্লাহ এ তাদেরকে সেটা দিবেন যা তাদেরকে সন্তুষ্ট করবে জাননাতে সব পুরুষই কমপক্ষে দুইজন স্ত্রী পাবে এবং নারীদেরও বিভিন্ন বিষয়ে অনেক ইচ্ছা রয়েছে বাসনা আছে আলোচনা তাদেরকে তাদের সব বাসনা পূরণ করে দেবেন এবং এমন সব বিষয় দিবেন যা তারা কল্পনা করতে পারবে না কাজে মন খারাপ করে থাকার আসলে কোনো কারণ নেই এবং আমরা দেখতে পাই যে নারীরা সৃষ্টিগতভাবে তারা একাধিক স্বামী চান না এবং এটাই হচ্ছে তাদের প্রকৃতি যার উপর আলোচনা তাদেরকে সৃষ্টি করেছেন সহজাত স্বভাব তারা একাধিক স্বামী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 আল্লাহ আমাদেরকে সন্তুষ্ট করার জন্য সবকিছু দিবেন। কাজে হতাশ হওয়ার কোন কারণ নেই আল্লাহমত আমাদের প্রত্যেকের মনের আশাকে যে স্থানে পূরণ করে দিবেন সেই স্থানের নামই হচ্ছে জন্নাত